আলহামদুলিলাম রসুলকানা সালামুকাত্রিস্টার্স দিস ইজ ইউর স্টোরি টেলার বাট ডিস নোট দা স্টোরিজ দিস ইজ ওয়ার চেন্জ ইস দা লাইফ নোবেল আসলাম জিবন নবেল ঘটনা আমাদের জীবনকে পরিবর্তন করে ঠিক ততটুকু পরিবর্তন করে যতটুকু আগ্রহ যতটুকু তলব যতটুকু আদব নিয়ে আমরা এটাকে গ্রহণ করি আর আলহামদুলিল্লাহ গত পর্বে আমরা আলোচনা করেছিলাম রসুল ইসলামের জীবনের উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে রসুল ইসলামের সেরার উদ্দেশ্য এবং গুরুত্ব নিয়ে সাধারণত রসু আসলামের সেরা গ্রন্থকাররা রসুল ইসলামের জন্ম থেকে সেরাকে শুরু করেন না তার কয়েক হাজার বছর আগে থেকে শুরু করেন খুবই গুরুত্বপূর্ণ কিছু রস আসলামের জীবনের পূর্বের কিছু গুরুত্বপূর্ণ অংশকে না জানলে রসুল আসলামের জীবনকে বোঝাটা একটু কষ্টকর হয়ে যায় সেই জন্য আমরাও রসু আসলামের জীবনকে রসু আসলামের জন্মের আগে থেকে শুরু করব ইনশাআল্লা বর্ণনা করা ইব্রাহিম আসলাম তিনি জন্মগ্রহণ করেছিলেন বেবেল শহরে অর্থাৎ বর্তমান ইরাক ইরাক ইরাকের শহরে ম্যাসাপোটিমিয়ার একটা বিশাল অংশ অর্থাৎ ম্যাসোপোটিমিয়া হচ্ছে উত্তর উত্তরে তুর্কি থেকে টাইগ্রিস ইউফিটিস নদীর অববাহিকা হয়ে পারস্য সাগর পর্যন্ত বিস্তৃত একটা অঞ্চল প্রথমে তিনি ব্যাবেল থেকে হিজরত করে সিরিয়া চলে যান সিরিয়া ফিলিস্তিন শামের ফিলিস্তিন শাম হচ্ছে বর্তমানে সিরিয়া ফিলিস্তিন লেবানন এবং জর্ডান এই অঞ্চলটাকে শাম বলা হয় শামের ফিলিস্তিনে তিনি হিজরত করে চলে যান ফিলিস্তিন থেকে তিনি আবার মিশরে হিজরত করেন এবং মিশর থেকে তিনি আবার ফিলিস্তিনে চলে আসেন এবং ফেলিস্তিনেই তিনি স্থায়ীভাবে বসবাস করেন পরবর্তীতে আল্লাহর নির্দেশে তিনি হাজির আল ইসলাম এবং শিশু ইসমান আলু ইসলামকে নিয়ে হিজাজে হিজত করেন হিজাজ হচ্ছে হিজাজ পর্বতমালা হচ্ছে লোহিত সাগরের পূর্ব উপকূলীয় অঞ্চল অর্থাৎ জর্ডান থেকে শুরু করে উত্তরে জর্ডান থেকে শুরু করে দক্ষিণে তবুক মদিনা মক্কা হয়ে প্রায় ইয়েমেন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল বর্তমান যে মক্কা যদিও সে সময় মক্কানগর বলে কিছু ছিল না এই মক্কা নগরে যেখানে বাইতুল্লা অবস্থিত আর বর্তমানে যেখানে জমজম অবস্থিত যদিও তখনও জমজম প্রকাশ পায়নি জমজমকে আল্লাহ তালা আমাদের জন্য উন্মুক্ত করেননি এইখানে এসে তিনি তার শিশুকে এবং স্ত্রীকে রাখেন একটা গাছের নিচে সেই বুখারের একটা দীর্ঘ হাদিস ইবনে আব্বাস থেকে বর্ণিত আর সেখানে বলেন যে শিশু ইসমাইল আল আসলামকে যখন এখানে রাখেন রেখে তিনি ফিরে যাওয়ার চেষ্টা করেন হাজরাল আসলাম জিজ্ঞেস করেন হাজরুল আসলাম যদিও জানতেন যে হ্যাঁ ইসমাইল ইব্রাহিম আসলাম তাকে এখানে রেখে চলে যাবেন কিন্তু ঠিক এমন একটা জায়গায় রেখে চলে যাবেন যেখানে কোনো বাসস্থান নেই কোনো জনবসতি নেই কিছুই নেই এমন একটা জায়গায় রেখে চলে যাবেন এইটা ইস হাজরাল আসলাম হয়তো ভাবেননি তখন বারবার বলতেছিলেন যে ইব্রাহিম আপনি আমাদের কি কি এমন জায়গায় রেখে যাবেন যেখানে কোনো জনবসতি নেই যেখানে থাকার মতো অবস্থা নেই ইব্রাহিম আসলাম জবাব দিচ্ছিলেন না ইব্রাহিম নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আসলাম বললেন জি হাজার আসলাম বললেন যদি আল্লাহ তালা নির্দেশ দিয়ে থাকেন তবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করবেন না সোহান একজন মহিলার ইয়াকেন বিশ্বাস যে আল্লাহতলা যখন আমাদেরকে এখানে থাকার ব্যবস্থা আদেশ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালার প্ল্যান আছে আল্লাহ তালা নিশ্চয়ই আমাদেরকে এখানে বঞ্চিত করবেন না ধ্বংস করবেন না ইব্রাহিম আল আসলাম তিনিও তার স্ত্রী এবং পুত্রের ব্যাপারে ভালোবাসা তো থাকবেই একজন মানুষ হিসাবে কিন্তু তাদেরকে ছেড়ে যখন চলে যাচ্ছিলেন আবার ফিলিস্তিনের দিকে যখন দৃষ্টিসীমার বাইরে চলে গেলেন তখন তিনি আবার মক্কা যেদিকে সেদিকে ঘুরলেন অর্থাৎ বায়তুল্লা যেদিকে সেদিকে ঘুরলেন ঘুরে আল্লাহ তালার কাছে দোয়া করলেন যেটা সুরা ইব্রাহামের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন আহমদুলিল্লাহ তিনি বলেন যে রব্বানা ইন আসকান্ত মে জরুরিয়াতে ও আল্লাহ আমি আমার জরুরিয়াত থেকে পরিবারের পরিজনের মধ্যে থেকে কয়েকজনকে নিয়ে আসকান্ত এখানে করেছে। করেছে। মাসাহাক করেছি মাসাহাক করেছিম এমন এক জায়গায় যেখানে কোনো আবাদি নেই যেখানে কোনো উর্বরতা নেই আপনার পবিত্র ঘরের কাছে মানুষের হৃদয়ের ভিতরে আমার পরিবার পরিজনের ব্যাপারে ভালোবাসা ঢেলে দেন তাদেরকে এনক্লাইন করে দেন আমার পরিবারের ব্যাপারে আল্লাহ মাস করুন এবং তাদেরকে আপনি ফলাদি আদি তারা রিজিক দান করেন যাতে তারা শকুর করতে পারে আলহামদুলিল্লাহ নবীরা ছিলেন এক একজন শিক্ষক নবীরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানী মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং তাদের তারা হচ্ছে শিক্ষক আমাদের জন্য তারা জীবনকে এবং দুনিয়াকে যেভাবে দেখেন আমরা মানুষ সাধারণ মানুষরা কখনো ওইভাবে দেখতে পারি না তিনি আলহামদুলিল্লাহ যখন মাক্কায় এসেছেন এবং তিনি বর্ণ নিজেই বর্ণনা করছেন যে এমন এক জায়গায় এসেছি যেখানে আইন এখানে কোনো ইয়ে নেই আবাদি নেই এমন একটা জায়গায় এসেছি কোনো আবাদি নেই তো আমরা এমন একটা কঠিন জায়গাতে এসেছি আল্লাহ তালার কাছে তো এই দোয়া করা হচ্ছে ছিল আল্লাহ এই জায়গাটাকে সহজ করে দেন আর তা না করে তিনি বলতেছেন লিও কীমোসালাহ ও আল্লাহ আমি সাল্লাহ প্রতিষ্ঠা করতে চাই অর্থাৎ স্পিরিচুয়াল নিডগুলিকে উপস্থাপন করেছেন আমেরিকান সাইক সাইকোলজিস্ট আব্রাহান मजलो विख्यात सै सैकोलजिस्ट अब्राहम मजलो तर विख्यात थियोरि मजलोस हायर कीफ नीड्स हमें मोटामुटी जरा पढ़ाशुना करा जानी बांग्लेशे uh, के शिक्षा मौलिक uh, चाहिदागुलिर जो शिक्षा देव है अन्न वस्त्र बसस्थान प्राथमिक जो प्रयोजनगुलदा देखाना है तरह एक पिरामिड तैरिरा है तो, तो पिरामिडर बेस जेटा से सब चे गुव्पूर्ण से हिसाब से मजलोर थिरी हिंदे गए द फिजिओलजिकल निड्स अन्न वस्त्र बसस्थान जेटा जैविक चाहिदागुल सबसे प्रथम चाहिदा हेट अकर्डिंग टू द uh, मजलोस थिरो मजलोर प्रयोजन अनुजाद सब चे बी प्रयोजय हे फिजिओलजिकल रिक्वयरमेंट्स तरह हे प्रोपोज कर सामाजिक सिक्यूरिटी एवं हम सामाजिक चाहिदागला अर्थात प्रथम सिक्योरिटी घर निरापत्ता आएँ द्वित सामाजिक बंधु बंधव आजे फेसबुक आ टूटारे बॉ एवर एगुली आए बन जो सेल्फ एक्चुअलाइजेशन अर्थात निजे परिचय सम्पर् बोझा निजे निजे तत्विक निजर आध्यात् प्रयोजनगी के पूरा नीजे, करा हिक अफ दिरामिड तर हिसाब से अथच इब्राहिम बोल प्रथम प्रयोजन রব্বানি রকিমুসালাহ ওয়াল্লাহ আমি আমার পরিবার পরিজন যাতে সালাহ কায়েম করতে পারে প্রথম যে আমার পরিবার পরিজন এ এখানে আমরা এই এসেছি যাতে সালাহ কায়েম করতে পারে তারপরে তিনি বলেছেন ফজা আল আফ ইদাতাম মিনান্নি তাহ ইহিম মানুষের হৃদয়ের ভিতরে তাদের প্রতি ভালোবাসা দিয়ে দেন অর্থাৎ আপনি তাদেরকে একটা সোসাইটি দিয়ে দেন যাতে তাদের সোশ্যাল রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় সেকেন্ড ফার্স্ট হচ্ছে তিনি স্পিরিচুয়াল নিডের কথা বলতেছেন সেকেন্ড হচ্ছে সোশ্যাল নিডের কথা বলতেছেন তারপরে গিয়ে ফিজিওলজিক্যাল নিডের কথা বলছেন তাদেরকে ফল থেকে রিজিক দান করেন এবং এইটাকেও তিনি বলছে আসলে ইবাদদের সাথে সম্পৃক্ত করেছেন লা আল্লাহ কুম যাতে তারা সুখুর করতে পারে আলহামদুল্লাহ আমার জীবন আমার মরণ আমার সবকিছুই আল্লাহর জন্য আমার এই কঠিন অবস্থার মধ্যে থেকেও এটা আল্লাহর জন্যই আমি হয়ে যাচ্ছে এই এই এই সেলফ অ্যাকচুয়ালাইজেশন রিয়েলাইজেশন এইটা হচ্ছে অরিজিনাল যেটা না মজল বুঝেছে না কোনো জ্ঞানী দার্শনিক কোনো ব্যক্তি বুঝেছে এটা একমাত্র নবী আল ইসলাম এবং আল্লাহ আল্লাহ বুঝেছেন এইটা হচ্ছে প্রকৃত বুঝ যে আমার জীবন আমার মৃত্যু সব কিছুই আল্লাহর জন্য কারণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার কাছে আল্লাহ ছাড়া আর কেউ নেই অতএব দুনিয়াতে থাকতে আমাকে আল্লাহর মত করেই জীবনকে পরিচালনা করতে হবে আলহামদুলিল্লাহ হাজার আল ইসলাম যখন শিশু ইসমারুল আসলামকে নিয়ে একা পড়ে গেলেন মরুভূমির মধ্যে তখন তিনি তার কাছে সামান্য কিছু খেজুর ছিল এবং সামান্য কিছু পানি ছিল তিনি পানি পান করতেন আর এটা দিয়ে ইসমারুল আসলামকে দুধ পান করাতেন পানি পান করতেন আর সিনার মধ্যে দুধ হতো এটা দিয়ে ইসমারুল আসলামকে পান করাতেন একটা সময় পানি শেষ হয়ে যায় এবং খেজুরই শেষ হয়ে যায় পেরেশান হয়ে হাজির আলাহ আসলাম তার পাশে একটা টিলা থাকে টিলার টিলা ছিল টিলার উপরে উঠেন টিলার নাম হচ্ছে সাফা সাফা মধ্যে উঠেন এবং উঠে দূর পর্যন্ত দেখার চেষ্টা করেন ওইখানে কাউকে দেখেন না তিনি সেখান থেকে পেরেশান হয়ে নিচে নেমে আসেন এবং পাশে আরেকটা পাহাড় আছে ওইটাতে চলে যান যে পাহাড়টাকে আমরা বর্তমানে মারোয়া পাহাড় নামে চিনি এবং মারোয়া পাহাড় থেকেও যখন কাউকে না দেখেন আবার নিচে এসে সাফায় চলে আসেন এই সাফা এবং মারোয়ায় বারবার দৌড়ঝা দৌড়াদৌড়ি করে থাকেন পেরেশান অবস্থায় তো সাতবার যখন দৌড়ান আল্লা তালা আলহামদুল্লাহ এই কাজটা এত পছন্দ করেছেন যে আল্লাহ তালার এর্তেবা করার কারণে এরকম একটা পেরেশান অবস্থায় এরকম একটা নির্জন অবস্থায় নিজের অবস্থানকে মেনে নেওয়া এইটা আল্লাহ তালার কাছে এতই পছন্দ হয়ে গেছে যে আল্লাহ তালা এই সাফা আর মারোয়া এই তার এই সাতবার দৌড়াদৌড়িটাকে আল্লাহ হজের একটা অংশ হিসাবে কবুল করে নিয়েছেন আলহামদুল্লাহ হাজার আসলামের এই সাফা আর মারোয়ার কাজটাকে আল্লাহ তালা এমনভাবে পছন্দ করেছেন যে পরবর্তীতে সমস্ত নবী আল আসলামকেও এই একই কাজ অনুসরণ করতে বাধ্য করেছেন অর্থাৎ যারা হজ করেছেন এমনকি হুদ্রসল্ল সাল্লাসালাম আহ যখন হজ করেছেন তাকেও সাফা মারোয়া সাই করে এই সেই হাজর আল্লাহ আসসালামের পদান্ক অনুসরণ করতে আল্লাহ তালা বাধ্য করেছেন নারীকে আল্লাহ তালা এমন উচ্চ আসনে রেখেছেন কবুল করেছেন যে তার মর্যাদাকে রক্ষা করার জন্য সমস্ত পুরুষ এমনকি নবী আল তাকে অনুসরণ করতে হয়েছে আমরা আজকে নারী অধিকারের কথা বলি অথচ নারীকে পণ্য হিসাবে দাঁড় করাই আমরা যারা নারী অধিকারের কথা বলি ইসলামকে কটাক্ষ করি ইসলামের বিরুদ্ধে কথা বলি এই একই মানুষকে দেখবেন যে আবু গোরা এবং বাগরামের মতো কারাগারে যে নারী অধিকার তো দূরে থাক মানব অধিকার অর্থাৎ একজন সাধারণ মানুষের বেঁচে থাকার যে সাধারণ অধিকার সামান্যতম যে অধিকার থেকেও সে বঞ্চিত হচ্ছে এবং জুলুম নির্যাতন হচ্ছে এগুলির বিরুদ্ধে এই ধরনের লোকরা কোনো কথা বলে না আবার এক ঠিক অন্য পাশে দেখবেন যে মুসলিম সোসাইটির ওলামাকেরাম এবং কিছু লোক আছে ঠিক ওলামাকেরাম বলা যাবে না অনেক মানুষ আছে যারা এয়ারকন্ডিশান কনফারেন্স রুম ফাটিয়ে ফেলে নারী অধিকারের কথা বলে যে ইসলামের নারীকে এই অধিকার দিয়েছে সেই অধিকার দিয়েছে অথচ এই একই ব্যক্তিকেও আমরা দেখি যে আবু গোড়াইব এবং বাগরামের ইস্যুগুলিতে তারাও কোথ নিরবতা অবলম্বন করে আসলে এই দুইটার বিষয়ের ব্যাপারে এই দুইটা এক্সট্রিম বিষয়ের ব্যাপারে আমাদের একটা ব্যালেন্স করা দরকার আমাদের একটা ব্যালেন্স করা দরকার আলহামদুলিল্লাহ হাজার আলাই আসলাম আল্লাহ তালার উপরে এইরকম ভরসা ছিল যে নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের আমাকে ফেলে দিবেন না এমন অবস্থায় ফেলে দিবেন না যে অবস্থায় আমরা ধ্বংস হয়ে যাব যখন সাতবার তিনি দৌড়ালেন সাফা এবং মারোয়া এবং তার অস্থিরতা আল্লাহ আল্লাহতালা পছন্দ করলেন তখন তিনি নিচে একটা শব্দ শুনলেন শব্দ শুনে হাজার আলহ আসসালাম বললেন যে তুমি তো নিজেই তোমাকে শব্দ শব্দ শুনিয়েছো অর্থাৎ নিজেই নিজেকে বলছে নিশ্চয়ই এটা আমি নিজেই তৈরি করেছি শব্দটা কিন্তু তাকে দেখলেন যে একজন ফেরিস্তা অন্য একটা হাতিসে জিব্রায় আসলামের কথা বলা হয়েছে একজন ফেরেস্তা দাঁড়িয়ে আছে এবং ফেরেস্তা পা দিয়ে আঘাত করছে মাটির মধ্যে আর তার পায়ের আঘাতের যেখানে আঘাত করেছে সেখান দিয়ে পানি বের হওয়া শুরু হয়েছে হাজির আল কাছা কাছে আসে তখন সে ফেরেস্তা বলেন যে আপনি চিন্তিত হবেন না আপনাকে আপনার চিন্তার কোনো কারণ নেই তখন আসলাম পানিকে সংরক্ষণ করার জন্য তার আজলা দিয়ে পানিকে সংরক্ষণ করার চেষ্টা করেন এবং চারদিকে বাদ দিয়ে দেন ইবনে আব্বাস বর্ণের বলেন যে রসু আসলাম বলেছেন যে ইসমাইলের আম্মাকে আম্মার উপর আল্লাহ রহম করুক অম্মা ইস ইসমাইলের উপর আল্লাহ রহম করুক তিনি যদি সেই সময় বাদটা না দিয়ে দিতেন তবে এই জমজম একটা কুয়া না হয়ে জমজম একটা নদী হয়ে যেত প্রবাহমান নদী হয়ে যেত এটা আর কুয়ার মধ্যে সীমাবদ্ধ থাকত না আলহামদুলিল্লাহ আসলে আমরা জানি না যে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা কোনো একটা অবস্থাতে পড়লে কোনো একটা প্রতিকূল অবস্থায় পড়লে আমরা পরেশান হয়ে যাই অথচ আল্লাহ তালা আমাদের জন্য সামনে কি নির্ধারণ করে রেখেছেন আমরা জানি না হাজির আল আসলাম তিনি শুধু আল্লাহ তালার হুকুমের উপর সন্তুষ্ট হয়ে তার ছোট বাচ্চাকে নিয়ে এমন একটা জায়গায় ছিলেন যেখানে জীবন জীবনযাপন করার কোনো উপায় ছিল না এবং স্বামীকে যখন হারাতে হয়েছে স্বামী যখন চলে গিয়েছেন তো একটা মহিলা একজন মহিলা তার শিশু বাচ্চাকে নিয়ে তার কি অনুভূতি হতে পারে এবং শিশু বাচ্চা যখন মৃত্যু যন্ত্রণায় কাতর এইটা দেখে একজন নারীর কি অনুভূতি হতে পারে এটা একমাত্র হাজর আল আসলাম অনুভব করেছেন এইটা আমাদের অনুভব করার কোনো উপায় নেই আলহামদুলিল্লাহ আমরা জানি না আসলে আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে सामान्य एक दूरवस्थार मध्य पड़े सामान्य एक कठिन अवस्थार मध्य पढ़ले कतर हो जाए अथच আল্লাহতালা হয়তো আমাদের জন্য এমন কোন কিছু রেখেছেন যেটা আমাদের হৃদয়ের সমস্ত ব্যথাকে দূর করে দিবেন। হাজর আল্লাহ আসলাম যে পেরেশান অবস্থার মধ্যে ছিলেন স্বামীকে স্বামীর কাছ থেকে দূরে থাকতে হয়েছে এবং বাচ্চার মৃত্যু যন্ত্রণায় কাতর অবস্থা দেখছিলেন সেই সময় হাজার আলাহ ইসলামের হৃদয়ের ভিতর দিয়ে অনুভূতি যাচ্ছিলো এটা একমাত্র হাজির আল্লাহ আসসালামই বুঝতে পারছিলেন কিন্তু আল্লাহ তালার হুকুমের উপরে তিনি মজবুত থাকার কারণে আল্লাহ তালাও তাকে সাহায্য করেন এমনভাবে সাহায্য করে যে সারা দুনিয়ার মানুষ এখন পর্যন্ত হাজরাল আসলামকে মনে রেখেছেন হাজরাল আসলামকে যদি এখন দুনিয়াতে উঠানো হয় উঠাইয়ে দেখানো হয় যে কত লক্ষ মানুষ প্রতি হজের সময় তার এই পদাঙ্গকে অনুসরণ করছেন তখন তাহলে এই হাজার আসলাম সেই সাফা মারোয়ায় দ দেওয়ার সময় নিশ্চয়ই মুসকি হাসতেন এবং বলতেন যে আলহামদুলিল্লাহ এই এই কাজ কাজের জন্য আল্লাহ নিশ্চয়ই আমাকে অনেক বড় পুরস্কার দেবেন আলহামদুলিল্লাহ মুসার আসলাম যখন মিশর থেকে বিতাড়িত হন দীর্ঘদিন তাকে মিশর থেকে বাইরে থাকতে হয় প্রায় দশ বছরের মতো তখন মিশরে আসার আগে তিনি আবার তার স্ত্রী স্ত্রীকে নিয়ে এক জঙ্গলের মধ্যে ছিলেন পাহাড়ি অঞ্চলের মধ্যে ছিলেন দূরে রাতের বেলা একটা আলো দেখতে পান তখন তার স্ত্রীকে তিনি বলেন যে তুমি দাঁড়ো আমি এখান থেকে কিছু আলো জোগাড় করে নিয়ে আসি এবং রাস্তাও জিজ্ঞেস করে নিয়ে আসি রাস্তাটা কোন দিকে তিনি খোঁজ করতে বেরিয়েছিলেন আসলে মিশরের রাস্তা কোন দিকে আল্লাহ তালা তাকে জান্নাতের রাস্তা কোন দিকে দেখিয়ে দিয়েছেন ঠিক ওই জায়গাতেই তিনি নবত প্রাপ্ত হন এবং ওই জায়গাতেই প্রথম আল্লাহ তালার সাথে তার কথা হন আল্লাহলা বলেন ইলাহা ইল্লা আনা এনল নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইল্লা নাই আমার ইবাদত করো এবং সালাহ কায়েম করো আমার স্মরণের উদ্দেশ্যে আহমদুল্লাহ মুসার আসলাম তার এই কঠিন অবস্থায় তিনি জানতেন না তার জন্য কি অপেক্ষা করছিলেন একইভাবে হাজর আল আসলাম তিনিও জানতেন না আসলে তার জন্য কি অপেক্ষা করছে আমরাও কোনো একটা কঠিন অবস্থার মধ্যে পড়ে গেলে হা হুতাশ করার কোনো কারণ নেই নিশ্চয়ই এর পিছনে আল্লাহ তালার কোনো হেকমা আছে আমাদের জন্য নিশ্চয়ই উত্তম কোনো কিছু আল্লাহ তালা রেখেছেন এটা আল্লাহ তালাই জানেন এই আমাদের মমিন প্রত্যেক মমিনদের উচিত আল্লাহ তালার উপরেই ভরসা করা হাজর আল আসলাম যখন জমজমকে সংরক্ষণ করলেন পানিকে সংরক্ষণ করলেন তখন সেই জমজম থেকে তিনি পান করেছিলেন এবং শিশু বাচ্চাকেও দুধ পান করাচ্ছিলেন ওই সময় মক্কার ঠিক ওই জায়গাটার আশেপাশেই যা যাবরের মতো চলছিল একটা গোত্র তার নাম হচ্ছে জোরহম গোত্র জোরহমরা মূলত ইয়েমেন থেকে আগত ইয়েমেন থেকে তারা হিজরাত চলে আসে ইয়েমেন থেকে ইয়েমেন হচ্ছে আসলে সমস্ত আরব এবং আরবি ভাষার জন্মস্থান সমস্ত আরবরা মূলত ইয়েমেনি। এবং আরবি ভাষার উৎপত্তি ইয়েমেন থেকেই হয়েছে যখন সাবানগরীতে সাবানগরীতে সাবানগরী একটা বিশাল নগরী বিশাল সভ্যতা ছিল যেটার ব্যাপারে আল্লাহ তালা করান একটা চাপ্টার একটা সুরায় নাজিল করেছেন সাবার ব্যাপারে সাবার মধ্যে কী ছিল সাবার মধ্যে একটা বিশাল বাঁধ ছিল যে বাঁধের কারণে পানিকে তারা সংরক্ষণ করে সারা বছর চাষাবাদের একটা ব্যবস্থা করেছিল করতে পেরেছিল যার ফলে সাবাতে এই পরিমাণ আ আবাদি হয়েছিল যে কিছু কিছু বর্ণনায় হয়তো কিছু বাড়াবাড়িও আছে কিছু কিছু বর্ণনাতে এরকম এসেছে যে কোনো মহিলা মাথায় একটা ঝুড়ি নিয়ে রওনা দিয়েছে ঘর থেকে বের হয়ে একটা চক্কর দিয়ে আবার ঘরে এসেছে ওই গাছের ফল ওইটা ঝুড়ির মধ্যে পড়ে পড়ে ঝুড়ি ভরে গেছে আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালাই ভালো জানেন আসলে বর্ণনাটা কতটা সেই কিন্তু মূল কথা হচ্ছে যে সেইখানে ফ ফসল ফলাদি এরকম ছিল যে তারা স্বয়িংসম্পূর্ণ ছিল সাবা থেকে বের হওয়ার তাদের প্রয়োজনই ছিল না কিন্তু সাবারবাসীরা আল্লাহ তালার নিয়ামতে নাশুক্রিয়া করার কারণে আল্লাহতারা এই বাদকে ভেঙে দেয় এবং সাবাবাসীদের জন্য কষ্ট কষ্টকর অবস্থাকে আল্লাহ আল্লাতলা সাবাবাসীদের জন্য কষ্টকর অবস্থা তৈরি করে দেয় যার ফলে ইয়েমেন থেকে সমস্ত গোত্ররা ইয়েমেনের বাইরে চলে আসে এবং কেউ কেউ হিজাজে কেউ কেউ মক্কায় কেউ কেউ মাদিনায় কেউ কেউ সিরিয়াতে এবং বিভিন্ন জায়গাতে হিজরাত করে চলে যায় তার মধ্যে জোরহোম একটা গোত্র আল্লাহ ভালো জানেন যে সে এটা আসলে চাবা আগে বেরিয়ে এসেছেন না সাবাবাদের পরে বেরিয়ে এসেছেন তো জোরহোম গোত্র দেখলেন যে কিছু পাখি উঠছে আকাশে পাখিগুলি দেখে তারা বুঝতে পারলেন যে এখানে নিশ্চয়ই পানির কোনো ব্যবস্থা আছে তো তারা ওই কয়েকজন লোককে পাঠান ইনভেস্টিগেশনের জন্য তো তারা দেখে এসে ফিরে এসে জোরহোম গোত্রকে গোত্রকে রিপোর্ট করে এবং জোরহোমের থেকে প্রতিনিধি পাঠায় হাজিরুল আসলামকে হাজার কাছে এবং হাজরুল আসলামকে তারা একটা অদ্ভুত প্রস্তাব দেয় এবং তার চেয়ে অদ্ভুত জবাব হাজারুল আসলাম থেকে পায় তারা হাজার আসলামকে জিজ্ঞেস করেন যে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তবে আমরা এই জমজমের আশেপাশেই থাকতে চাই জমজম থেকেই পানি পান করতে চাই যদি আমাদেরকে অনুমতি দিতেন আজিব ব্যাপার হচ্ছে জোরুহম গোত্রটা হচ্ছে বর্বর একটা যাযাবর গোত্র এরা কোনো একজন মহিলা অসহায় মহিলার কাছে অনুমতি চাইবে এইটা খুবই বিস্ময়কর কেন অনুমতি চাইবেন আসলে ইব্রাহিম আল আসলাম সেই দোয়া করেছিলেন ফজা আল আফিদাতম মিনার তাহা ফজা আল আফিদাতম মিনার নাসি তাহ ইহিম আমার পরিবার পরিজনের জন্য মানুষের হৃদয়ের ভিতরে আপনি ভালোবাসা ঢুকিয়ে দেন এই জন্য ইব্রাহিম আল আসলামের এই দোয়া নিশ্চয়ই আল্লাহ তালা কবুল করেছিলেন এই এই হয়তো মানুষের হৃদয়ের ভিতরে একজন অসহায় নারীর ব্যাপারে সফট কর্নার তৈরি হয়েছে এবং তারা তার কাছে অনুমতি চেয়েছিলেন আর হাজার আল আসসালাম যার ওইখানে বার্গেং করার মতো কোনো অবস্থায় নেই সেখানে তিনি বলছিলেন না এই পানির মালিক কিন্তু আমরাই থাকবো আর তোমরা এখান থেকে পান করতে পারো পানির মালিক কিন্তু আমরাই থাকবো হাজার আলু আসসালাম ইবনা আব্বাস থেকে রাজিয়তালানো থেকে বর্ণিত রসুল ইসলাম বলেন যে হাজার আল ইসলাম মনে মানে চাচ্ছিলেন যে তারা হাজার আল আসসালামের আশেপাশেই থাকুক যাতে হাজার আল আল তার সোশ্যাল রিকোয়ারমেন্টস তার সামাজিক চাহিদাটা তার পূর্ণ হয় জোরহুমরা যখন হাজার আসলামের সাথে মক্কায় বসতি স্থাপন করেন ধীরে ধীরে মক্কা নগরী গড়ে ওঠে এবং ইসমাইল আসলাম ইসলাম জুরহুমদের সাথেই বড়ো হয়ে ওঠে বেড়ে ওঠে এবং জুরহুমদের থেকেই আরবি ভাষা শিক্ষা শিখেন এবং আর আরবিতেই কথাবার্তা বলেন যদিও তার বাবার ভাষা অর্থাৎ ইব্রাহিম ইসলামের ভাষা ছিল এরামেক তৎকালীন ইরাকের ভাষা ইরাকে আরবি আসে আসলে রসুল ইসলামেরও পরবর্তী জামানায় রসুল ইসলামের প্রায় কিছু রসুল ইসলামের জীবনে কিছু সময় পরে অমর আদি তোলালানো বা আউ বকর আদে উতলানো জামানোর পর থেকে এর আগে ইরাকিরা এরামেক ভাষাতেই কথা বলতেন এবং ইব্রাহিম ইসলামও এরামেক ছিলেন ইসমাইল আল আসলাম জোরহুমদের থেকেই জুরহুমদের থেকে বিয়ে করেন এবং বংশবৃদ্ধির মাধ্যমে জোরহুম এবং রোস ইসমাইল ইসলামের বংশধারাতেই রস ইসলামের বংশবৃদ্ধি পায় রস ইসলাম পর্যন্ত বংশ ধারা প্রবাহিত হয় যদিও ইব্রাহিম আল ইসলাম মক্কায় আসতেন এবং খবর নিতেন কিন্তু ইব্রাহিম আসলাম স্থায়ীভাবে ফিলিস্তিনি থাকতেন ইব্রাহিম আসলাম এবং ইসমাইল ইসলাম এসে পরবর্তীতে বায়তুল্লা স্থাপন করেন এবং ধর্মীয় নেতৃত্ব ওই মক্কার ধর্মীয় নেতৃত্ব সব সময় ইসমানুল ইসলামের বংশধরদের মধ্যেই ছিল যদিও সেখানকার রাজনৈতিক শক্তি সম্পূর্ণটাই ছিল জোরহমদের হাতে আর জোরহোমরা প্রায় দুই হাজার বছর মক্কা শাসন করেন দুই বছর শাসন করেন এবং একটা পর্যায়ে গিয়ে তারা পথভুষ্ট হয়ে যায় এবং আল্লাহ তালা তখন জোরহোমদেরকে মক্কা থেকে বিতাড়ন করার জন্য বিতাড়িত করার জন্য আরেকটা গোত্রকে পাঠায় সেটা হচ্ছে খোজা গোত্র এ খোজারাও জোরহুমদের মতোই তারাও হিজাজের হিজাজবাসী আশেপাশে মক্কার আশেপাশেই থাকতো এবং তারা তাদেরও মূল হচ্ছে গিয়ে ইয়েমেন অর্থাৎ তারাও জোরহুমদের মতোই ইয়েমেন থেকে আগত জোরহুমরা মক্কা থেকে বের হওয়ার সময় দুইটা কাজ করে প্রথম কাজ একটা হচ্ছে তারা বাইতুল্লাহ সমস্ত ধন যা আছে সব কিছু লুট করে নিয়ে যায় দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে দুই হাজার বছরের পুরাতন দুই হাজার বছর থেকে যে জমজম জমজমকূপ মক্কাবাসীদেরকে পানির উৎস হিসাবে আল্লাহ তালা বরকত হিসেবে দান করেছেন সেটাকে মাটি দিয়ে ভরাট করে দেয় এবং তার সম্পূর্ণ চিহ্নগুলি মুছে দেয় নিশ্চিহ্ন করে দেয় পরবর্তীতে খোজাগোত্র মক্কার নেতৃত্ব দান করেন এবং মক্কায় রাজনৈতিক নেতৃত্বগুলি খোজাগোত্রই ছিল যদিও তখনও ধর্মীয় নেতৃত্ব ইসমালা ইসলামের বংশের মধ্যেই ছিল আলহামদুলিল্লাহ ইসমাইল আসলামের বংশধররা মক্কায় বেশ বিস্তৃতি লাভ করে এবং বৃদ্ধি পেতে থাকে এবং মক্কার আশেপাশে ছড়িয়ে যেতে থাকে একমাত্র একটা গোত্র ইসমা ইসলামের বংশধরের মধ্যে একটা গোত্রই মক্কার মধ্যে থেকে যায় তারা হচ্ছে কুরাইশ যারা যারা আদনানের বংশধর আর আদনানও ইসমাইল আসলামেরই বংশধর ইসমাইল আসলাম থেকে আদনান পর্যন্ত এই বংশ ধারাবাহিকতার যে বর্ণনা আমরা বিভিন্ন জায়গায় পাই ইমাম মালিক থেকে শুরু করে বেশিরভাগ আয়মাদের মতামত হচ্ছে এগুলি সঠিক না এবং এই ব্যাপারে সঠিক কোনো দলিল নেই বলে ওনাদের মতামত আদনান থেকে শুরু করে পর্যন্ত যে বর্ণনা যে নামগুলি পুরুষের বংশের যে ধারাবাহিকতা এইটা সেই হাদিস দ্বারা প্রমাণিত সেই জন্য আমরা এর মধ্যবর্তী নামগুলি বিভিন্ন সোস থেকে পাওয়া এখানে বর্ণনা করবো না আদনান আদনান ছিল ইসমায় ইসলামের কত পুরুষ এই ব্যাপারে আমাদের কারোই কোনো ধারণা নেই আদনানের পরে আদনানের সন্তান হচ্ছে মাদ মাদের সন্তান হচ্ছে নিজার নিজারের সন্তান হচ্ছে মোজার মোজারের সন্তান হচ্ছে এলিয়াস আর এলিয়াসের সন্তান হচ্ছে মুদ্রিকা বা আমের তাকে আমের নামেও চিন্ত আমেরের সন্তান হচ্ছে খুজাইমা খুজাইমার সন্তান হচ্ছে না। আর আরবদেরকে বনু কিনানাও বলা হয় অর্থাৎ আরবদেরকে না মানে মক্কাবাসী যারা ছিলেন আর রসলাম বংশধর তাদেরকে বনু কিনানাও বলা হয় আমরা পরবর্তীতে যখন রসুলসলাম সিরার মধ্যে অনেকের কাছে অন্যান্য বাচ্চারা বনু কেনানা বলে রসলাম বংশধরকে সম্বোধন করবেন এটা জানবো ইনশাআল্লাহ তো বনু কিনানা নামটা খুব ব্যবহৃত হয় আর কিনানার নাম হচ্ছে নজর নজর বিন কিনানা কিনানার সন্তান হচ্ছে নজর নজর বিন কিনানা ইবনে হিসাম সহ অধিকাংশের মতামত হচ্ছে এই নজর অর্থাৎ কিনানার সন্তান নজর নজর বিন কিনানাকেই কুরাইশ বলা হয় এটা হচ্ছে অধিকাংশ ওলামাকেরামের মতামত আর নজরের সন্তান হচ্ছে মালিক মালিক বিন নজর আর মালিকের সন্তান হচ্ছে ফেহার অর্থাৎ ফেহার বিন মালিক অনেকের মতামত ইনিই হচ্ছেন কুরাইশ কেউ কেউ ওলামাকেরাম আছেন যারা বলেন যে ইনি হচ্ছে ফেহার বিন মালিকই হচ্ছে আসলে কুরাইশ আর ফিহার সন্তান হচ্ছে গালিব গালিবের সন্তান হচ্ছে লোয়াই লুআইয়ের সন্তান হচ্ছে কাব কাবের সন্তান হচ্ছে মুর্রা আর মুর্রার সন্তান হচ্ছে কিলাব আর কিলাবের সন্তান হচ্ছে কুসাই কুসাই বিন কিলাব কুসাই বিন কিলাব আমরা কুসাইবিন কিলাব সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো কুসাই বিন কিলাব হচ্ছে কোরাইশদের মধ্যে থেকে একজন লিরা ছিলেন এবং অনেকের মতামত হচ্ছে কুসাইবিন কিলাবি কিলাবের বংশধরকে কোরাইশ বলা হয় কারণ কুসাই কুসাইকেই কুরাইশ বলা হয় এটা এটাও অনেক ওলামা মতামত কারণ হচ্ছে কুসাই শব্দটার অর্থ হচ্ছে তাকারুশ থেকে কুরাইশ তাকারুস থেকে কুরাইশ আর কুসাইকে কোরাইশ বলা হতো বলে তাদের মতামত আর তাকারুস শব্দের অর্থ হচ্ছে যে একবার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে একত্র করা মিলিত করা এটা হচ্ছে তাকারুস তো তাকার রুস থেকে কুরাইশ কারণ কুসাইবিন কিলাব আরবের মধ্যে যে রস আসলামের বংশধরা ছিল ছিলেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে এবং শক্তিহীন অবস্থায় ছিলেন এই কুসাইবিন কিলাবি প্রথম তাদেরকে একত্র করেন এইজন্য অনেকের মতামত হচ্ছে কুসাইবিন কিলাবি হচ্ছে কুরাইশ তিনি আসলে পরবর্তীতে সমস্ত রসলামের বংশধরকে অর্থাৎ ইসলাম আসলামের বংশধরদেরকে একত্র করেন এবং মক্কায় নিয়ে আসেন এবং নিয়ে এসে খোজা গোত্রের বিরুদ্ধে ফাইট করেন এবং ফাইট করে খোজাদেরকে মক্কা থেকে বিতাড়িত করেন মক্কা থেকে বের করে দেন এবং পরবর্তীতে তিনি কুসাইবিন কিলাব মক্কার ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব উভয় নেতৃত্বকে ইসমাইল আসলামের বংশধরদের হাতে নিয়ে আসেন এবং তিনি সবগুলি বাকি ধর্মীয় নেতৃত্ব এবং রাজনৈতিক নেতৃত্ব ছাড়াও মক্কা মক্কাবাসীদের আর যে সমস্ত নেতৃত্ব ছিল সমস্ত নেতৃত্বকে কুসাইবিন কিলাবই সর্বপ্রথম রস ইসলামের ঊর্ধ্বতন বংশধর অর্থাৎ ইসমাই আসলামের বংশধরদের হাতে নিয়ে আসেন তার মধ্যে প্রথম একটা একটা হচ্ছে আলফিজাবা আল হিজাবা হচ্ছে গিয়ে কাবার রক্ষক কাবার রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব এটাও কুসাইবিন কিলাবের হাতে চলে আসে এবং আসিকায়া আল নিফাদা আসিকায়া নিফাদা হচ্ছে হাজিদেরকে পানি পান করানো এবং খাবার দান দান করার যে কমিটি এটা হচ্ছে এটাও কোসাইবিন ক্লাবের হাতে চলে আসে এবং এটা কোসাইবিন ক্লাব এবং তার পর সন্তান সন্ততিটাই এটাকে পরিচালনা করেন আরেকটা হচ্ছে আল্লোয়া আলোয়া হচ্ছে গিয়ে যুদ্ধের পতাকা বহনকারী এরাই এই মিনিস্ট্রি আমরা আমাদের বর্তমান সময় হিসাবে আমরা হয়তো এটাকে মিনিস্ট্রি বা সচিবালয় বা এইভাবে ভাগ করতে পারি এই মিনিস্ট্রিটা যুদ্ধের ডিক্লেয়ারেশনের দায়িত্ব ছিল এরাই যুদ্ধে ডিক্লেয়ার করত। আর আরেকটা হচ্ছে গিয়ে আর নাদুয়া নাদুয়া হচ্ছে পার্লামেন্ট বা অ্যাসেম্বলি যেখানে বসে তারা সিদ্ধান্ত নিতেন যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাদুয়ার মধ্যে বসে সিদ্ধান্ত নিতেন এবং নাদুয়া থেকে ফয়সালা হতো তখন আলুয়া হয়তো যুদ্ধের ঘোষণা করতেন তখনই হয়তো ওখানে বাজেট হতো যে এই বছর হাজিদেরকে কি পরিমাণ পান হবে এবং কে পানি পান এবং কে খাবার দান করবেন এই সমস্ত শক্তি আবার রস ইসলামের ঊর্ধ্বতন পূর্বপুরুষ অর্থাৎ ইসমাইল আসলামের বংশধের হাতে চলে আসে আমাদের কাছে হয়তো মনে হতে পারে যে এইগুলি তেমন গুরুত্বপূর্ণ কি আহ আহামদুলিল্লাহ আপনারা যারা হজে গিয়েছেন বা হজকে টেলিভিশনে বা অন্যভাবে দেখেছেন তারা জানেন যে हजरे असुआत पाथरटा के एक, एक बार हाथ दिए छोड़ाटाओं मुसलमाना कतटा सौभाग्यवान एक क्ज मन करें बतुल्लार एक जो पराटा कत सौभाग्यवान सौभाग्य प्रतीक हिसाब से ग्रहण करें तो ये बैतुल्लाटा एम क्राउडी एक्ट जैगा तक एक क्राउडी जैगा सारा दुनिया तक बैतुल्लार मध्य हजे आसत तक এই বায়তুল্লাহকে ছুঁয়ে দেওয়া স্পর্শ করাটা তখনও একটা প্রতিযোগিতার ব্যাপার ছিল আর যারা এই বায়তুল্লাকে রক্ষণাবেক্ষণ করেন বাইতুলার হাজিদেরকে পানি পান করান খাদ্য দান করেন তো তারা এটাকে এত বেশি সম্মানিত মনে করতেন এই কাজগুলিকে সম্মানের কাজ মনে করতেন যে এইটার জন্য তারা নিজেদের গোত্রের মধ্যে যুদ্ধ পর্যন্ত করতেন তো আলহামদুলিল্লাহ সমস্ত ক্ষমতাগুলি আবার কুসাইবিন কিলাবের হাতে আসে এবং কুসাইবিন কিলাম একক বাদশার মতো অবস্থা তৈরি হয় কুসাইবিন কিলাবের কুসাইবিন কিলাব যখন ইন্তেকাল করার সময় হয় তখন সে তার সন্তানের মধ্যে মক্কার দায়িত্বগুলিকে বন্টন করে দেয় আর সেই বন্টনের মধ্যে আব্দে মানাফের আবদে মানাফ যে দায়িত্ব পায় সেটা হচ্ছে গিয়ে হাজিদের আপ্যায়নের দায়িত্ব আবদে মানাফ বিন কুসাইবিন কিলাব আর আব্দে মানাফের সন্তান হচ্ছে গিয়ে আমার বিন আবদে তিনি তার দাদার থেকে এই দায়িত্ব পান যে করার। তো হাজিদেরকে সেই সময় যে উপাদান মেহমানদেরি করা হতো আমার সেই উপাদানের মধ্যে নতুন এক উপাদান যোগ করেন সেটা হচ্ছে গিয়ে রুটিকে তিনি চূর্ণ করে রুটিকে টুকরা করে খাবারের মধ্যে দিয়ে দিতেন খাবারটা আরও একটু সুস্বাদু করার জন্য রুটিকে টুকরা করে তিনি খাবারের সাথে যোগ করতেন আর এই রুটি টুকরা করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বলা হয় হাশেম আর সেই হাশেম থেকে আমর বিন আবদুল মানাফকে হাশেম নামে নামকরণ করা হয় পরবর্তী তাকে হাশেম নামে চিনা হয় রসু ইসলামকে হাশেমই বলা হয় হাশিমি গোত্রে এই হাশেম শব্দ থেকেই হাসিমি গোত্র অর্থাৎ রসু ছিলেন হাশেমের বংশধর আর এই হাশেম তিনি ব্যবসায়ী ছিলেন তিনি মদিনার এক নারীকে বিয়ে করেন এবং মদিনা থেকে তিনি তার স্ত্রীকে নিয়ে নতুন স্ত্রীকে নিয়ে ফিলিস্তিনে যান ফিলিস্তিনের গাজা নগরীতে গিয়ে তিনি ইন্তেকাল করেন এবং বর্তমানে যে গাজা সেখানেই তার দাফন করা হয় এবং তার গর্ভবতী স্ত্রী নতুন স্ত্রী গর্ভবতী তিনি মদিনায় ফিরে আসেন এবং মদিনাতেই বসবাস করেন তার বাবার সঙ্গে এবং সেইখানেই তিনি হাসিমের সন্তান সন্তানকে প্রসব করেন আর সেই সন্তানের নাম দেওয়া হয় সাইবা সাইবা শব্দের অর্থ হচ্ছে গিয়ে বৃদ্ধ আর একটা বাচ্চার নাম কেন বৃদ্ধ দেওয়া রাখা হবে কারণ সাইবা ছিল জন্মের সময় সাইবা সাদা চুল নিয়ে জন্মগ্রহণ করেছিল ধূসর চুল সাদা চুল সেই জন্য তাকে বৃদ্ধর মতো দেখা গিয়েছিল সেই জন্য তাকে সাইবা নামে নামকরণ করা হয় সাইবা বলা হয় তো হাশেমের ভাই মুতারেব হাসেমের ভাই মোতালেব মদিনায় যান মদিনায় গিয়ে সাইবার নানার পরিবারকে বোঝানোর চেষ্টা করেন যে সাইবা মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান সাইবাকে মদিনার বদলে বরং মক্কাতে থাকা বেশি জরুরি কারণ সেইবাই হয়তো পরবর্তীতে মক্কার নেতৃত্বে নেতৃত্বের দায়িত্ব নেবেন तो प्रथम से नाना परिवार ये ग्रहण करें ना। होते ना। परे परे राजी होते चाय पर बोझान पर तरा राजी है और मुतालिब ये जख मक्का आसें से छोट बाच्चा तक मक्काशा मुतालिबर संगे छोटो बाच्चा के देखे भेबेन जी तो सहबा के क्यों चिंतना मक्कर मानुष क्यों ही से चिंतन ना आ, तो सहबा के देखे ता भेबा बुझे মুতালিবের গোলাম ক্রীতদাস কারণ সেই সবাই কৃতদাস প্রথাটা খুব কমন ছিল আর মানুষ যখন বাইরে যেতেন তখন অল্প বয়স্ক কিনে নিয়ে আসতেন তার কারণে হচ্ছে অল্প বয়স্ক ক্রীতদাসকে নিয়ে আসলে তাকে কাজ শেখানো যায় এবং বিশ্বস্ততা তৈরি হয় এবং সুবিধাজনক হয় তো একে দেখেও সেবাকে দেখেও মানুষ ভেবেছে এও বোধ হয় গোলাম যার ফলে তাকে আব্দুল মুত্তালিব বলে মানুষ ডাকতেন আর এরপর থেকে তার নাম আব্দুল মোতালিব হয়ে যায় আর আব্দুল মোতালিব এই আব্দুল মোতালিব হচ্ছে রসু ইসলামের দাদা তো আমরা আলোচনা করলাম রসু ইসলামের বংশধরদের পূর্বপুরুষদের মধ্যে থেকে ইসমাইল ইসলাম এবং ইসমাইল আসলামের পরে কতজনের সংখ্যা আমরা জানি না এরপর আমরা আদনানের কথা বললাম এবং আদনান থেকে শুরু করে আমরা কুসাইবিন কিলাব পর্যন্ত দীর্ঘ বংশ লতিফা বর্ণনা করেছি তারপর কুসাইবিন কিলাবের কথা বললাম আব্দে মানাফের কথা বললাম হিসামের কথা বললাম এবার আমরা আব্দুল মুতালিবের ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করি কারণ আব্দুল মুতালিবের জীবনে দুইটা ঘটনা ঘটেছে যেটা খুবই গুরুত্বপূর্ণ বাইদেবে আমরা হয়তো অনেকে অবাক হতে পারি যে আরবরা সেই জামানায় কি করে তাদের বংশের এই এত দীর্ঘ বর্ণনাকে সংরক্ষণ করেছেন আসলে আমরা যেমন বর্তমান জামানায় এত টেকনোলজি থাকা সত্ত্বেও আমরা আমাদের দুই পুরুষ তিন পুরুষ চার পুরুষের কোনো পরিচয় জানি না অথচ আরবরা কী করে জানতেন সেই সময়ে আরবরা আরবদের এটা একটা কালচার আরবদের ট্র্যাডিশন সংস্কৃতি যে তারা তাদের পূর্বপুরুষের নামকে সংরক্ষণ করতেন শিশু বাচ্চা অবস্থাতেই কোনো বাচ্চাকে তাদের দশ পনেরো বিশ পুরুষের নাম মুখাস্ত করা হতো কবিতার মধ্যে ছন্দের মধ্যে এগুলি শিখে শিখে ফেলতেন এবং তারা আসলে কম কবিলা গোত্র উপগোত্র শাখা এবং পরিবার এই হিসাবে নিজেদেরকে আইডেন্টিফাই করতেন যে যেভাবে আমরা এখন দেশ জেলা দেশ বিভাগ ডিস্ট্রিক্ট জেলা জেলার আন্ডারে থানা থানার আন্ডারে গ্রাম এইভাবে নিজেদেরকে আইডেন্টিফাই করি লোকেশনটাকে আইডেন্টিফাই করি এবং গ্রামের আন্ডারে অমুক বাড়ি অমুক বাড়ির আন্ডারে অমুকের সন্তান অমুক এইভাবে চিহ্নিত করি সেইভাবে আরবরাও তাদেরকে চিহ্নিত করতেন কম এবং কমের আন্ডারে কবিলা কবিলের আন্ডারে গোত্র গোত্র আন্ডারে উপগোত্র উপগোত্রের আন্ডারে শাখা শাখার আন্ডারে পরিবার তো সেই হিসাবে রসু ইসলাম ছিলেন বনু মোজার কৌমের আর বনু মোজার কৌমের আন্ডারে ছিলে বনু কৌ মোজার বংশধর বনু কিনানা গোত্র সনু কেনানা কাবিলা তো কাবিলা হিসাবে রসু আসলাম ছিলেন বনু কিনানা কাবিলার আর বনু কিনানার বংশধর কুরাইশ আর রসু আসলাম ছিলেন কুরাইশ গোত্রীর আর কুরাইশদের বংশধর হচ্ছে বনু আব্দুল মানাফ যার কথা আমরা একটু আগে বর্ণনা করেছি তো রসলাম ছিলেন বনু আব্দে মানাফের উপগোত্রীয় আর বনু আব্দে মানাফের বংশধর হচ্ছে হাসেম তো রসু ইসলাম ছিলেন বনু হাশেম শাখাগোত্রীর হাশেম হিসাবেও রসু ইসলামকে রসুসলামের পরিচয় আছে আর হাশেমের বংশধর হচ্ছে গিয়ে আব্দুল মুতালিব তো রসু ইসলাম ছিলেন আব্দে মুতালিব পরিবারের তো এইভাবে এক একজন মানুষকে চিহ্নিত করা হতো যার ফলে তখন এই প্রচলন প্রচলনগুলি খুব স ছিল সহজ ছিল যে সব মানুষই খুব সহজে এই জিনিসগুলিকে মনে রাখতে পারতেন তো আব আবদুল মোতালেব আব্দুল মোতালেবের সাথে দুইটা ঘটনা আমরা বর্ণনা করব ইনশাল্লাহ একটা হচ্ছে গিয়ে আব্দুল মোত্তালেবের মাধ্যমে আল্লাহতালা জমজমকে আবার নতুন করে পুনরুদ্ধার করেন জমজমকে পুনরুদ্ধার করেন প্রায় তিনশো বছর পরে জোরহম গোত্রকে যখন মক্কা থেকে বের করে দেওয়া হয় খোঁজা আসে খোজারা প্রায় তিনশো বছর মক্কা শাসন করে আর খোজার তিনশো বছরের পরে কুসাইবিন কিলাব থেকে শুরু করে কোসাইবিন কিলাব যখন আবার রস ইসলামের বংশধরদের মধ্যে ক্ষমতাকে ক্ষমতাকে পুনর প্রতিষ্ঠিত করেন তারপর থেকে যোগ করলে যে কয়েক বছর হয় সেই হিসাবে তিনশো প্লাস তিনশো প্লাস বছর এতগুলি বছর পরে জমজমকে আবার আল্লাহ তালা পুনরুদ্ধার করেন আর এই জমজমকে মানুষ হয়তো তার দাদা পর্দাদার থেকে শুনেছিল এইভাবে কারো কারোর নাম মনে আছে অনেকে মনেও নেই কেউ কেউ জানতেন তো একদিন আবদুল মোতালিব ঘুমাচ্ছিলেন কেউ একজন স্বপ্নের মধ্যে তাকে জিজ্ঞেস করছিলেন ওফোর তেইবা তেয়েবা খনন করো তিনি জবাবে বললেন বোমা তেইবা তেইবা কে জিনিস কোনো জবাব আসে না তেইবা অর্থ হচ্ছে গিয়ে পবিত্র ও কোনো পবিত্র জিনিসকে খনন করার ব্যাপারে তাকে নির্দেশ দেওয়া হচ্ছিল পরের দিন তিনি স্বপ্ন দেখলেন একই ভয়েস তাকে বলছেন ওহ ফর বার্রা বার্রা খনন করো তিনি বলেন ও মা বার্রাহ বার্রাকি জিনিস এইবারও কোনো জবাব আসে না বার্রা শব্দের অর্থ হচ্ছে গিয়ে মহান মহান কোনো কিছুকে খনন করার ব্যাপারে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল পরের দিন তৃতীয় দিন একই ভয়েস তাকে বলছিলেন ওহ ফর জামজাম জম জম খনন করো يقولون وما زمزم زمزم كي جنش أسكي جواب دلن زمزم لا تفن ولا تزم تسكي الحجيز العزم وهي بين الفرط والدم عند نقرة الغرابة العسم عند قرية النمل أرتد؟ لا تفن ولا تزم جدك أخوني زمزم جدك أخوني شو كي يجبنا تسكي الحجيز العزم হাজিদের জন্য যেটা সাকি হবে পানি পান করানো উপাদান হবে পানি পান করাবে যা হাজিদেরকে যা পানি পান করাবে ওহিয়া বাইনুল ফার্সি আদাম যেটা রক্ত এবং গোবরের মধ্যবর্তী জায়গায় টোটালি একটা গোলকদাতা টাইপের কথা তারপরে বললেন আন্দা নাকরাতল গুর আসম। অর্থাৎ সাদা পা বিশিষ্ট কাকের কাছে আন্দা কারিয়াতের নামেল অর্থাৎ পিপরাদের ডিবি পিপরাদের গর্ত পিঁপড়াদের বাসস্থান এটার কাছে পুরাটাই একটা অফস্ক্লুড একটা জিনিস পুরাটা একটা গোলক ধাদা প্রথম দুইটা তো বোঝা গেলো যে এমন একটা কিছু যেটা কখনও শুকাবে না দ্বিতীয় হচ্ছে গিয়ে সেই জিনিস যা হাজিদেরকে পানি পান করাবে প্রতি বছর হ হজ করবে ম মানুষ আসবে এবং তাদেরকে পানি পান করাবে কিন্তু পরবর্তী জিনিসগুলি আব্দুল মুতালেবের কিছু বুঝে আসেনি আব্দুল মুতালেব পরের দিন ঘুম থেকে উঠলেন উঠে বায়তুল্লার কাছে গেলেন এবং বায়তুল্লার কাছে গিয়ে দেখলেন যে কোন একটা প্রাণীকে জবাই করা হয়েছে তার নারী বাইরে আছে এবং গোবর পড়ে আছে আর কাছেই রক্ত পড়ে আছে সঙ্গে তিনি বুঝলেন যে গোবর এবং রক্ত এইটার মাঝামাঝি অবস্থায় তারপর দেখলেন যে একটা সাদা পাবিষ্ট কাক অর্থাৎ তিনি বুঝতে বলেন যে সাদা পাবিষ্ট কাক এইখানেই এবং দেখলেন যে পিঁপড়াদের একটা বাসা তখন তিনি বুঝে ফেললেন যে এইখানেই তার দাদার ইসমাইল আল জমজম আছে এইটা এইটার কথা আল্লাহতালা ইশারা করেছেন তখন তিনি তার ছলে হারেসকে নিয়ে খনন করা শুরু করে দেন এখন ওইখানকার মানুষ প্রচণ্ডভাবে বিরক্ত হন এবং হৈচি লাগিয়ে দেন জিজ্ঞেস করেন যে যারা আপনারা জানেন বায়তুল্লাহকে চিনেন তারা জানেন যে বায়তুল্লার একদমই কাছে হচ্ছে জমজম বললেন আরে এটি কেমন কী আসছে যোগাস তুমি বায়তুল্লাহার সামনে খোঁড়াখুড়ি শুরু করে দিসো বাইতুলার মধ্যেই তোমা মাটি উঠানো বায়তুলার সামনেই খোঁড়াখুড়ি শুরু করে দিয়েছ এখানে তো মানুষ সেজ দা করে রুকু করে এখানে মানুষ তাইফ করে তো তো অফ করে তো মানুষ একটু বিরক্ত হয়েছে কিন্তু আব্দুল মোত্তালেব কার শুনছিলেন না এবং তিনি খনন করছিলেন আর মানুষ বাধা দেওয়ার চেষ্টা করে কয়েক কিছুক্ষণ বাধা দেওয়ার পরে একটু বিরক্ত হয়ে দূর থেকে দেখছিলেন এক পর্যায়ে দেখলেন যে আব্দুল মোত্তালেব চিৎকার করে আল্লাহ তালার প্রশংসা করছেন এবং তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ আল্লা তালা আমাদেরকে আমাদের দাদা ইসমাইল আল আসলামের যে হারিয়ে যাওয়া জমজম যা জুরহোম গোত্র ইয়া করেছিলেন মাটি দিয়ে থেকে দিয়েছিলেন এইটাকে আল্লাহ তালা আমাদেরকে আবার দান করেছেন তখন কুরাইশদের মধ্যে থেকে সবাই চলে আসে তার কাছে এসে বলে আলহামদুলিল্লাহ এটা তো আমাদের দাদার সম্পত্তি সেই হিসাবে আমার সবাই এটার হকদার সবাই ভাগদার আবদুল মোত্তালিব বলেন এক মিনিট এক মিনিট তোমরা ভাই থেকে আসলা এইটা আমার আমি স্বপ্ন দেখেছি আমি খনন করেছি তোমরা বাধা দিয়েছ আমি খনন করেছি এবং এটা আমার এবং আমার একার এইটার মধ্যে কারো ভাগ নেই কিন্তু কোর ওই তাদের দাবি ছাড়তে রাজি না তো এমন একটা অবস্থা হয়েছে যে ঝগড়াঝাটিতে একটা পর্যায়ে যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা তখন সেখানকার যারা বিজ্ঞ ছিলেন বিজ্ঞরা বললেন যে ঠিক আছে এটার ব্যাপারে একটা ফায়সলা করি আমরা বনু সাদদের যে যাদুকর আছে বনুসাদের যে যাদুকর আছে তার কাছে এটার ব্যাপারে পরামর্শ করি তাকে জিজ্ঞেস করি কি করা যায় তো খোঁজ নিলেন দেখলেন যে বনু সাহাদের ওই জাদুকর কোথায় দেখে জানা গেল যে বনু সাহাদের জাদুকর হচ্ছে গিয়ে সিরিয়ায় তিনি সিরিয়া চলে গেছেন কুরাইশা বললেন ঠিক আছে যেখানে যাক আমরা তার পিছনে লাগছি যেখানে যাক আমরা তার পিছনে যাবোই আব্দুল মোত্তালেব এবং কিছু কয়েক কয়েক তার ওই কুরাইশদের মধ্যে থেকে কয়েকজন লিডার সিরিয়া রওনা দেন সিরিয়া যাওয়ার পথে রাস্তায় তারা রাস্তা হারিয়ে ফেলে এমন একটা জায়গায় গিয়ে তারা খাবার শেষ হয়ে যায় পানি শেষ হয়ে যায় এবং এক পর্যায়ে তারা তাদের আর কিছুই করার থাকে না মৃত্যুর অপেক্ষা করা ছাড়া তখন আব্দুল মুতালে বলেন তো আমরা এক কাজ করতে পারি আমরা আমাদের কয়েকজন যারা তিনজন বা চারজন যারা আছি আমরা ততগুলি কবর গঠন করি কবর কবর খনন করি কবর খনন করে অ্যাটলিস্ট আমরা যেটা করতে পারি আমরা কেউ মারা গেলে অন্যরা ওই সময় দাফন করে ফেলবে কমপক্ষে আমাদের একজন ছাড়া বাকি সবার তো ইন্তেকারের পর দাফন করার ব্যবস্থা হয়ে যাবে তো তারা প্রত্যেকেই কবর খনন করে কবর খনন করে কবরের মধ্যে বসে মৃত্যুর জন্য অপেক্ষা করে আব্দুল মোহালেব কতক্ষণ পরে বলেন এক মিনিট আমাদের মতো লোকরা রকম বোকার মতো মৃত্যুর জন্য অপেক্ষা করবে এইটা হতে পারে না অ্যাটলিস্ট মৃত্যুর আগ পর্যন্ত আমরা যতক্ষণ পারি চেষ্টা করতে পারি তো তিনি তাদেরকে এখানে রেখে আবার চক্কর লাগাতে গেলেন এবং এই চক্করের মধ্যে তিনি পানি পেয়ে গেলেন পানি পেয়ে গেলেন এবং তাদের সবার জীবন বাঁচলো তো কোরাইশদের মধ্যে থেকে তার সঙ্গী যারা ছিলেন তারা বললেন যে দেখো আমাদের যেটা মনে হচ্ছে যে জমজমের ব্যাপারে আল্লাহ তালা তোমাকে স্বপ্ন দেখিয়েছেন জমজম তোমাকে দিয়ে খনন করিয়েছেন আজকে আমরা যখন মৃত্যুর মুখাপ মুখে একদম পতিত হয়ে আসি তখন তোমাকে দিয়ে আমাদেরকে উদ্ধার করেছেন পানি দান করেছেন এটা নিশ্চিত তোমার জন্যই অতএব আমরা আমাদের দাবিগুলোকে উড্রো করে নিয়েছি অতএব জমজম এখন থেকে তোমার এরপর থেকে জমজম আব্দুল মুতালেবের আবদুল মোত্তালেব যখন মক্কায় ফিরে এলেন ফিরে এসে তিনি রিয়েলাইজ করলেন যে তার একটা সন্তান মাত্র এই কারণে তিনি তার পুরা গোত্রের মধ্যে খুবই দুর্বল তার বার্গেনিং স্ট্রেংথ খুব কম এই কারণে কোরাইশরা যখন জমজম নিয়ে তার সাথে তর্ক বিতর্ক করছিল তখন তিনি খুব বেশি শক্তি নিয়ে তাদের বিরোধিতা করতে পারেননি আর গোত্রীয় মানসিকতা হচ্ছে যার চাচা মামা খালু আত্মীয় যত বেশি সন্তান যত বেশি তার শক্তি তত বেশি তো তিনি আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ আপনি যদি আমাকে দশটা সন্তান দান করেন তাহলে তার মধ্যে থেকে একটা সন্তানকে আমি আপনার জন্য উৎসর্গ করব ইনশাআল্লাহ আল্লাহ তাহলেও তাকে দশটা সন্তান দান করেন এবং আব্দুল মোত্তালিবও তার কথায় অটুট থাকেন অটল থাকেন এবং এই তার সন্তানদের থেকে বাছাই করে লটারি করে একটা সন্তানকে বাছাই করার চেষ্টা করেন এবং যতবারই লটারি করেন ততবারই তার সবচেয়ে প্রিয় সন্তান সবচেয়ে ছোট সন্তান আবদুল্লার নাম নাম লটারিতে আসেন आब्दुल मोतालेब तर कथाय पक््का छद्दुल्ला के जबई करार्जन का आसें तो जो आबदुल्ला के जबई करते आसें तो आबदुल्लार जरा आत्मय आब्दुल मोतालेबारे अन्न्य तरा इसे आब्दुल मोतालेब के बाधा देर चेषा करें सतान के जबई करते हम तो आल्ला वाधाबद्ध हम तो करते बात आपने करें तेल तोबर मध्य एक धारावाहिकता एक प्रचलन शुरू हो जाए कारण आपनी लीडर कुरैश अन्न कुरेश बोधिता करें बोले आपनी लीडर आपनी जो एम एक्टा काज करें ये परवर्ती कलचार हिसाब से तैरिवे हम तो एन्यात करी परवर्ती जार दसटा सतान है से तर एक ऐले सन्तान के हत्या करते बात विपर्जय छाड़ा कि बनबा তখন তাকে কনভেন্স করার চেষ্টা করলেন যে রাজি করানোর চেষ্টা করলেন যে এর একটা হাল আমরা বের করি এর নিশ্চয়ই কোনো একটা আবদুল্লাহকে বাঁচানোর নিশ্চয়ই কোনো একটা রাস্তা আছে চলেন আমরা সেই জাদুঘরের কাছে আবার যাই বনু সাদের সেই জাদুঘরের কাছে আবার যাই তো বনু সা সেই জাদুঘরের কাছে যাওয়ার পরে সে জাদুকর বলেন যে তোমাদের মধ্যে কেউ কাউকে হত্যা করলে রক্তপণ হিসাবে তোমরা কত নির্ধারণ করেছ। तो बज रक्तपण हिसाब दस ट उट निर्धारण करी हमारे गोत्रे मध्य रक्तपण हाँ क्यों का हत्या कर दस ट उट जरिबाना दीते हैं जो अनिच्छाकृत हत्या तो, तो बजा ते एक व्यवस्था करो एक क्ज करो तुम्हारे लटारी करो लटारी करी आबदुल्लार नाम आसे तेल तुम्हारा दस टाटा उट जबई कर लिस्ट करो एड करो और जो उटर नाम आसे तेल उट जबई আর যদি আবদুল্লার নাম আবার আসে তবে আরও দশটা উট অ্যাড করো আবার যদি আসে আরও দশটা উট অ্যাড করো যতক্ষণ পর্যন্ত উটের নাম না আসে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া চালো তো কোরাইশরা আবদুল মুতালিবকে আশ্বস্ত করলেন যে যতগুলি উট লাগে আমরা দিবো আমাদের নিজেদের পয়সা থেকে দিলেও দিয়ে হলেও আমরা আবদুল্লার জীবনকে বাঁচাতে চাই আপনি লটারি করেন আবদুল মুতালিব রাজি হলেন আব্দুল মুতালিব লটারি করলেন লটারি করে প্রথমে নাম আসলো আবদুল্লার আবদুল্লার নাম সাথে তারা দশটা উট অ্যাকসাইড করে রাখলেন যেগুলো জবে করা হবে আবার লটারি করলেন লটারিতে দ্বিতীয়বারও আবদুল্লার নাম আবার দশটা উট। আবার লটারি করলেন আবার আবদুল্লাহ নাম আবার দশটা উঠ এইভাবে সাতবার আবদুল্লার নাম সাথে সত্তরটা উট জবাইয়ের জন্য নির্ধারণ করা হয় এরপরে যখন আবার লটারি করা হয় এবার আসে উটের নাম তখন সবাই আনন্দ করে যে ঠিক আছে টা উঠের উপর দিয়ে আবদুল্লা জীবন বেঁচে গেছে আবদুল মোতালি বলেন না আমি আসলে যাচাই করতে চাই আল্লাহ তারা সত্যি কি আবদুল্লাকে আবদুল্লাহকে হেফাজত করে করতে চান কি না আবার লটারি করো আবার লটারি করাতে এবার আবার এসেছে উটের নাম আবার লটারি করলেন আবার এসেছেন উটের নাম আবার লটারি করলেন আবার এসেছে উটের নাম এই তিন তিনবার উটের নাম সাথে সব মিলে যোগ হয় একশোটা উট তখন আব্দুল মোতালিব বলেন ঠিক আছে একশোটা উট জবাই করে দিই তো আবদুল্লার জীবন্ত বেঁচে যায় আব্দুল মোতালিব এত সম্ভ্রান্ত ছিলেন এবং এত বেশি উদার ছিলেন যে তিনি এই একশোটা উটের দাম পরিশোধ করে দেন এবং একশোটা উট দিয়ে পুরো আরবদেরকে মেহমান করেন আরবের পশু পাখিরা পর্যন্ত সেই উটের মাংস খায় এবং পাখিরা আসমানের পাখি এবং জমিনের পশুরা পর্যন্ত আরবের আব্দুল মোতালেবের সেই মেহমানদারি গ্রহণ করেন এবং আব্দুল মোতালেব নিজে এই উটগুলি থেকে একটা টুকরাও গ্রহণ করেন না এই জন্য আর আব্দুল মোতালেবের একটা নাম ছিল আর আবদুল মোতালেব হচ্ছে সেই ব্যক্তি যে জমিন এবং আসমানের সমস্ত প্রাণীকে মেহমানদারি করেছেন আমরা পরবর্তীতে আব্দুল মোতালেবের ব্যাপারে যখন বর্ণনা আসবে বা বিভিন্ন কম যখন আবদুল মোত্তালিবের ব্যাপারে অ্যাড্রেস করবেন তখন দেখব যে আব্দুল মোত্তালেবকে এই নামে ডাকা হয় তো আবদুল্লাহ বেঁচে থাকলেন আর এরপর থেকে রসুস আসলামকে আসলে ডাকা হয় দুই জবাইকৃতর সন্তান দুই জবাইকৃতর সন্তান মানে কি দুই জবাইকৃতর সন্তান মানে হচ্ছে প্রথম হচ্ছে ইসমাইল আল আসলাম দ্বিতীয় হচ্ছে ইয়ে আবদুল্লাহ এই দুই জবাইকৃতর সন্তান হচ্ছে রসুস আসলাম আলহামদুল্লাহ আমরা আব রসুস আসলামের পিতা আবদুল্লাহ থেকে শুরু করে ইসমাইল আসলাম পর্যন্ত দীর্ঘ বংশ পরিচয় সম্পর্কে একটা ধারণা পেয়েছি আমাদের এই আলোচনায় আরবদের ইতিহাস সম্পর্কে একটা ধারণা পেলাম আর পরবর্তীতে আরব বিস্তারিত আলোচনার তৌফিক আল্লাহ তালার কাছে চাই যতটুকু সৌন্দর্য আল্লাহ তালা এই প্রোগ্রামে দান করেছে পুরোটাই আল্লাহ তালার কৃতিত্ব আর যতটুকু ভুল ত্রুটি বিচ্ছুতি হয়েছে তা একান্তই আমার ব্যক্তিগত আর যারা আমাদের সাথে এতক্ষণ সময় দিলেন অনুষ্ঠানটাকে দেখলেন সবাইকে আল্লাহ তালা কবুল করেন আমাদের প্রোগ্রামগুলিকে সংগ্রহ করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আর যতটা সম্ভব ফেসবুক টুইটার ইউটিউবের মাধ্যমে শেয়ার করুন যতজনের কাছে আপনার এটা পৌঁছে দিবেন যতজন মানুষ এটার দ্বারা উপকৃত হবে প্রত্যেকের সমান স্বভাব আল্লাহ তালা আপনাদের কাছেও আপনাদের জন্য নির্ধারণ করে রাখবেন ইনশাল্লাহ এটা থেকে কেউ বঞ্চিত হবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন সহজ করেন সুহানা রব্বিকার রবিল আজতে আম্মাই ইসফুল আসালাম আলমুর সালেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন